বরস্ত হলে আলিয়া আসসালামালাইকুম রহমতুল্লাহ ববরক আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شروع أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادئ له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمد عبده ورسوله اعوذ بالله من الشیطان الرجیم بسم الله الرحمن الرحیم یا ایها الذين آمنوا صلوا علیه وسلموا تسلیما اللهم اللهم صل وسلم صل اللهم صل اللهم صل اللهم الله على محمد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا دُخُلُوا فِي السِّلْمِ كَافَّ وَلَا تَتَّبِعُوا خُطُوَةِ الشَّيْطَانِ إِنَّهُ لَكُمْ عَدُوٌّ مُبِنٌ اللہ আমাকে দীর্ঘ এক বছর পরে অগ্রহণ মাসের দ্বিতীয় দিনে মাগরিবের পরে এই প্রতিকূল পরিবেশ বাংলাদেশের অবস্থান চলতেছে অনেক মানুষ আসার ইচ্ছা করছিল আসতে পারে আমাদের জানামতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষে আসতে পারে পারেন আপনাকে আমাকে আসার তৌফিক দান করছেন এই দামি মজলিশে বসার তৌফিক দান করছেন কিছু বলা শোনার তৌফিক আল্লাফাক দান করছেন এই সুক্রিয়া সাথে ছিল এর মধ্য থেকে কত মানুষ আজকে দুনিয়াতে নাই আল্লাহ আর দুনিয়ায় আসবেও না আমরাও দুনিয়ার থেকে বিদায়ের দিকে যাইতেছি ছি কি নিয়া রা করব এই পাথেও সংগ্রহ করার মাহফিল অন্য কোন উদ্দেশ্যে তৈরি করা হয় নাই চর্মনায় মাহফিল একমাত্র উদ্দেশ্য হল আল্লাহ লোকদেরকে আল্লাহ সাথে মিলাইয়া দেওয়ার একটা পদ্ধতি পন্থামাখি এর জন্য চরমায় মা ফুলে আমাদের মুরুবানী কেরা মা কাবেররা যারা ছিলেন এরা মাহফিলে ফুইলে যেন সর্বসাইটে আলোচনা হয় এই বিষয় খুব লক্ষ্য রাখতেন প্রথম দিন সাধারণত এলমে মা আরেফাত মাওয়ালামার মোহাব্বাস সম্পর্কে বেশি আলোচনা করতেন দ্বিতীয় দিন এলমে শরীয় সম্পর্কে বেশি আলোচনা করতেন তৃতীয় দিন মাদ্রাসা অন্যান্য সংক্রান্ত সমস্ত বিষয় শেষের দিন তাস নক সম্পর্কে আলোচনার পরে আব্বা হে যারা ইমান আনছে ইমান শব্দের শাব্দত বিশ্বাস সৈয়াতের পরিভাষায় ওই ব্যক্তিকে মোমেন বলা হবে কাশ্মীর তো মেনে নেয়ার নাম হলো ইমান আল্লাহর হাবিব আল্লাহ সাল্লাহ শেষ নবী আখিরি নবী তারপরে কোন নবী নাই আল্লাহর হাবিবাহ বিশ্বাস সেকে তার আনিত সমস্ত বিধানকে দলিলে আকলি তো বলেন কি যুক্ত যে সমস্ত বিধান আহকামগুলি আছে যদি আপনার দলিলে খাতে যুক্তিতে খাতে মানবেন যুক্তিতে না মানবেন না তাহলে আপনি বেঈমান আপনি মৌমেন না এটা খুব ভালো মনে রাখতে হবে জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লিয়া যাহা কিছু নিয়ে আসতেন সে আমার বুঝে আসুক অথবা নাই আসুক তিনি জানি নিয়ে আসতেন যেইটাকে তিনি ফরজ বলছেন সেইটা ফরজ যেইটাকে ওয়াজিব বলছে সেইটা ওয়াজিব যেইটাকে দেখক যেইটাকে সুনত বলছে সেইটা সুন্নত যেইটাকে মুস্তাহাব বলছে সেইটাকে মুস্তাহাব যেইটা হারাম হারাম মুকু তাহারি মুক্তি মুক্তি মুকু তে সুন্নাত বলা যাবে না সুন্নত কে ওয়াজিবা ওয়াজিবকে সরোজ বলা আবার সরজকে ওয়াজিব মনে করা ওয়াজিবকে সুন্নত মনে করা সুন্নত কে মুস্তাহাব মনে করা না যেই ভাবে আহ কাম শরিয়ত না পেছিস যেই ভাবে যেটা ফরজ ফরজ যেটা অজীব যেটা সুন্নত যেটা মুস্তফ মুবাক এর বাহিরে তারতম্য করা যাবে না ফরজকে সূন্যাস সুন্নত কে ফরকে সুন্ন সুন্নত কে অজীব হারাম কে মক্রু তাহারিম মক্রু তাহারিম কে হারাম এরকম কোন পরিবর্তন পরিবর্তন করা যাবে না যথা স্থানে যেইভাবে যেখানে আল্লাহ রাখ যেটাকে রাখছেন ওইটাকে ওখানেই রাখার নাম হলো শরীর দলিল আকৃ তো যেমন আমরা কি করি মু জ্ঞানের চাহিদা হলো যেহেতু ময়লা লাগছে নিচে মাসে নিচে হবে কিন্তু শরীর বলছে তোমাকে মাথায় করতে উপরে কি কথা ঠিক না শরিয়ত বসে উপরে মাসে করার জন্য আমার জ্ঞান বসে নিচে এখানেই মাথায় করতে হবে আমার বাতাস বেরো হয় এক জায়গার থেকে উঁচু করি আর এক জায়গায় সাজিব ব্যাপার এটা আকল তো কবুল করে না জ্ঞান তো এটাকে চায় না জ্ঞান চায় যেখান থেকে খাওয়া নির্গত হবে সেখানে আমার জ্ঞান বলতে এক জায়গায় আল্লাহ যা বলছে সেইটাকেই মানতে হবে যেমন কেউ যদি মনে করেন আরবের মধ্যে গরম বেশি ছিল বিধায়ী তারা লাম্বা জামা গাই দিচ্ছে আমাদের দেশে গরম বেশি নাই কেন লম্বা জামা গায়ে দিছেন গরমের কারণ অমুখ কারণ এইটা আমার দেখার বেশি আল্লাহর হাজির গায়ে দিছেন আমাকেও দিতে হবে কি কথাটা বুঝে আসছে আবার অনেকের দাঁড়ির মধ্যে পার্থক্য করে পার্থক্য করার জন্য দাঁড়িয়ে আমাদের দাঁড়িয়ে বলে না আকল জ্ঞানের দ্বারা প্রমাণ করতে চাইছেন আসলে আপনার মুভমেন্ট না এইভাবে টুপি এইভাবে আকামের সরিয়া যাহা কিছু আছে যদি মনে করেন আল্লাহ এই কারণে করছে নাই জ্ঞানের দ্বারা পর্যবেক্ষণ আপনার জ্ঞান সীমিত শরিয়ত অসীম আর সীমিত এবং সাথে যখন টক্কর বাঁচবে তখন আপনার জ্ঞান কাজ করবেন আপনি বেইমান হয়ে যাবেন এই জন্য শরীয়তে মোহাম্মদ শরিয়ত এক না কম ও না বেশিও না মধ্যমু চা না ঈসা সালাম শরিয়ত না শরীয় বরং শরীয় শুধু শুধু মোহাম্মতের নাম না যারা মারেফাত করে তারা বলে আমরা আমাদের শরীয়তের প্রয়োজন নাই শরিয়ত মোহাম্মদ সোয়া আলহান শুধু মোহাম্মতের নাম না আপনাকে পাগলাম পাগলামি দিকে বুঝাইয়া দেবে আপনাকে পাগল বানাইয়া দিবে শুধু মোহাম্মদ महाब्बत आकल का ना जेखने ज्ञान क्या करना महाब्बत हल ज्ञान विपरीत मुखी के महाब्बत दिखे निजर अंतर झुके पड़ा तक सौंदर हक आकर्षण जिनिस हम लोभन जिनि जिन নিজের অন্তরকে ঝুঁকে পড়ার নাম কি মোহাব্বত আর এই মহাব্বাতের যখন বৃদ্ধি ঘটে তাকে বলা এসব শেষ পর্যায়ে তাকে কি বলা হয় হয়তের বারোটা স্তর আছে এর শেষ স্তর পাগল হয়ে যাওয়া কি হয়ে যাওয়া যেরকম মনসুর হাল্লাস রহমাতুল্লাহ আল্লামা আল্লাহ শিবরি রহমাতুল্লাহ প্রশ্ন করছেন ভাই মোহাম্ম কি জিনিস তখন মনসুর হাল্লার শিবলি আজকে আমি জবাব দেব না তোমাকে জেলখানা থেকে সুলের দিকে নিয়ে যাইতেছিলেন তখন আল্লামা শিবলি রহমাতুল্লাহ তার কাজ থেকে যাইতেছেন তখন মনসুর হাল্লার রহমাতুল্লাহ ডাক দিয়া বলেন শিবলি তুমি গতকালকে প্রশ্ন করছিলাম মোহাম্মদ কাকে বলা হয় আমি জবাব আজকে আমি সেই জবাব দেব মোহাম্মতের প্রারম্ভিক অবস্থা হলো হওয়া মাহবুবের বেদ নয় শুধু অন্তর জলতে থাকা আর তার শেষ পর্যায় হলো মাসুকের জন্য নিজের জীবনকে বিসর্জন দেয়া এতদিন আমার অন্তর আমার মাহবুব মাওলার জন্য জলতে ছিল এখন সেই মাওলার মোহাব্বাতে আমি আমার জীবন উৎসর্গ করার জন্য রওনা করছি তা মোহাব্বাতের ইতে দা হলো অগ্নিদগ্ধ হওয়া এমন এক আগুন না বলা যায় না শোয়া যায় না বলার কোনো কায়দা আছে না শোয়ারও কোনো কায়দা আছে না কার কাছে বলার মাধ্যমে নিজে প্রশাবিত হয় ঈশা আলাই সাল্লা সাল্লাম একদিন এক জায়গা থেকে রওনা করছেন এক যুবক বাগানের মধ্যে পানি সঞ্চালন করতেছেন যুবক ঈসা নসালাম সেজন্য আমাকে এক রেনু পরিমাণ মোহাব্বাত আমার মধ্যে দান করেন নবীসা আলাই সালাম বলতেছেন তুমি তো এক রেণু পরিমাণের মোহাব্বাত সহ্য করতে পারবানা অনেকদিন পরে সেই বস্তির নিকট থেকে যখন তিনি রওনা করছেন তেনার মনের মধ্যে সব পয়দা হলো সেই যুবকের অবস্থা কি দেখার জন্য জিজ্ঞাসা করা হইলো সেই যুবক কোথায় বলে সে তো এক বছর পর্যন্ত বাড়ি ঘরে থাকে না কোথায় আসে না জঙ্গল ঘুরে দোয়া করলেন কবুল হইল তিনি দেখেন যুবক বিভিন্ন পাহাড়ে চূড়ায় ঘোরাফেরা করে এক পাহাড়ের পর্বতের উপরে উঠিয়া আত্মার দিকে তাকাই টাকায় নবী ঈসা সালাম করলেন জবাব না দ্বিতীয়বার তার পরিচয় দিয়ে আবার আওয়াজ দিলেন হে ঈশা মধ্যে আমার অর্ধ পরিমাণ মহাব্বার ঢুকছে অর্ধ রেণু পরিমাণ মহাব্বার ঢুকছে আমি যাহাতে পাকের কসংখা বলতেছি से व्यक्तिर दुनिया मानुषे शब्द सुनतेचयी तुम कर फैलाओ तर अनुभूति आसबें मुह एक आजीब सी है बयान करना नाम है আপনারা জানেন জোলাইখা আলাইহিসাল নবী ইউসুফ আলাই সাল তো প্রেমে পড়িয়া সবকিছু শেষ করছ এটা প্রভাব বাক্য আছে যে ইউসুফের নামে সর্বস্ব যদি কোনো ব্যক্তি আসিয়া খবর দিত জোলাইখা আমি ইউসুফকে দেখছি তুমনি গলার থেকে একটা হাড় তার হাতে দিয়ে দিত যদি কেউ খবর দিতে ইউসুপায় বসে তোমার কথা জিজ্ঞাসা করছে তার সমস্ত কিছু কি রবায়তের মধ্যে আছে সত্যটা উঠ বোঝাই করার মতো স্বর্ণ তার ছিল কিন্তু ইউসুফের আশে খইয়া তার প্রেমে পড়িয়া তার নামে সব কিছু সজ্জা করিয়া করিয়া ইউু ইউসুফ আল্লাবেন ডাকে সে বাহানা করে ঠিক আছে আমি তোমার সাথে দিনে দেখা করব আবার যখন দিনে ডাকে তখন আবার বাহানা করে আমি তোমার সাথে রাত্রে দেখা করব এরকম বারবার ডাকতেছে তখন ইউুফ নাম বলতেছেন খা, তুমি এরকম যতক্ষণ পর্যন্ত আমি আমার মাওলা পাকের পরিচয় আমার মধ্যে না ছিল ততক্ষণ আমি তোমাকে মহাব্বাত করছি আমি ওই জাতের পাকের প্রসংখ্যা বলতেছি তার মহাব্বাত তার পরিচয় আসার পরে দুনিয়ার কোনো মোহাব্বাত আমার অন্তরের মধ্যে নাই যখন ইউসুফ নবীন আলাই বলতেছেন আল্লাহ আমার কাছে ওহিন করছে তোমার গর্বের মধ্যে আল্লাহ আমার মাধ্যমে দুইটা সন্তান দান করবে যে যেটা নবী হবে তখন বলছে আল্লাহ যদি অভিপ্রায় এইটাই হয় তখন আমি রাজি আছি তাহলে দুনিয়ার মোহাব্বাত ততক্ষণ থাকে যতক্ষণ মাওলার মোহাব্বাত না থাকে আর যখন মাওলার মোহাব্বাত চলে আসে তখন দুনিয়ার মোহাব্ব দূর হয়ে যায় জুন্ন মিস্রির রহমাতুল্লা আলাই হের মধ্যে এক খুঁটি খুটির চরদেশে দেখ আশেক এরকম বিরুয়ে প্রেমের যন্ত্রণায় আহ শব্দ করতে প্রেমের জানা সহ্য করতে পারে না বস্ত্রহীন হজরত জুন মিস্তির রহমাতুল্লাহ আলাই তাকে বললেন তুমি কে চলেন এক মুসাফের আশেখ প্রেমের যন্ত্রণায় আমার এই অবস্থা এই কথা শোনার সাথে সাথে কান্না শুরু করছে কামতে জুন মিসির রহমতুল্লাহ কান্না কান্নাকাটি করলেন অনেকক্ষণ কানার পরে ওই পথিক আসে প্রশ্ন করলে তুমি কেন কাঁদলে আমি তোমার মত আমিও প্রেমের খুব বেদনা খুব সহ্য করতে পারি না এই কথা শোনার পরে কাঁদতে চিল্লান দেওয়ার সাথে সাথে দেখে দুনিয়া তে আনাই সেই যুবক দুনিয়ার থেকে বিদায় হয়েছে তাকে তার কাপড় দিয়া ঢাকিয়া বাজারে গেছেন কাপড়ের কাহু আনার জন্য কিন্তু আসিয়া সেখানে শয়তান ধরতে পারে নাই সেকালের পরে দোয়ান শ্রেষ্ঠ জান্নাতে আহ্বান করছে কিন্তু সে জান্নার প্রত্যাখ্যান করছে এখন তিনি বলতেছেন সে আশে কোথায় তিনি নিকটে তিনি অবস্থান করতে আসেন আশেকের চরিত্র হলো এই সে মাসুকের এক আল্লাহর বান্দা আশেকের চরিত্র বয়ান করতে গিয়ে বলেন আশেখের অবস্থা হলো সে মাসুকের ভাষায় কথা বলতেনের অবস্থা এরকম হয়ে যাবে সে নিজেকে নিজে পার্থক্য করতে পারবে না মজনুকে প্রশ্ন করে তুমি কি করো আমি তো লাইলি মজনু নিজেকে নিজে লাইলি মনে করে আসলে মনসুর হাল্ল রহমতুল্লাহ আলাই নিজেকে আনাল হক তখন বোস কি কারণে বোঝ আসলে তার মধ্যে এসকে মোহ্বাতের এরকম গাড়াত এরকম অবস্থা সৃষ্টি হয়েছে সৃষ্টি হওয়ার পরে নিজে আর মাসুকের মধ্যে পার্থক্য করার ক্ষমতা তার মধ্যে ছিল না যাই হোক এই প্রশ্নের জবাব আমরা গত ফাল শুনেছি তা আশেখের যাতনায় সে দুনিয়ার সমস্ত যদি হুলিয়া যায় তখন সরিয়া রক্ষা করা তার জন্য কি হয়ে যায় কঠিন হয়ে যায় তখন তার জন্য একজন কামেলের প্রয়োজন হয় কি কথা ঠিক না তখন নিজে নিজের পথ চলতে পারে না এই সময় যদি নিজে নিজের পথ চলতে চায় এবং নিজের এসকে এবং হাব্বাকে প্রাধান্য দেয় তার সায়কে তিনি না মানে কথা না বলে তখনই এই ব্যক্তি আসতে গুমরাহ দিকে চলিয়া যায় ধ্বংস হয়ে যায় তখন আর ঠিক রাখতে পারে না সরিয়া শব্দের অর্থ কি শর শর বমানি রাস্তা বানানো কম কম কে কানুন বনানা কমের জন্য কানুন নিয়ম বানান পদ্ধতি আইন কে সৃষ্টি কর না শর শর কি জিনিস শরিয়ত মানে রাস্তা পে চলনা রাস্তা জাহির কর মেটানা তার উন্মতের জন্য নির্দিষ্ট কানুন নিয়ম সৃষ্টি করছে জন্য তিনি সারে এর জন্য আল্লাহ মিলালাম যারা জিয়ানি না মুরক্ষ ওরা হাতির জানে না তাদের এর্তে বা অনুসরণ করিও না করা যাবে না সম্পর্কে জানা নাই এরা যদি আগুন দিয়ে হাতে আগুনের উপরও থাকে পানির উপরও চরে আসমান দিয়েও লা ওলা কোন বুরুক্ষ মানুষের হাওয়াই না ইচ্ছা অনুযায়ী যা বলবে সেই অনুকরণ কোন মানুষ কোনোদি করতে পারে না আবার শরীয়তে মহাম্মদ আলী শুধু জিয়ানের নাম না শুধু মোহাম্মদের নামও না আবার শুধু আকল বা জ্ঞানের নাম না যেমন যুক্তিবিদ্যা যারা আছে না কি হয়ে যাবে ফালসাফা হয়ে যাবে সে মোলহেদ হয়ে যাবে সে ব্যক্তি কাফের হয়ে যাবে বেইমার হয়ে যাবে জিন্দিক হয়ে যাবে হয়ে যাবে কাছে কারণ শরীয় হাজারো জিনিস আছে যে আকল তো ক্লিন করে না কিন্তু মহাব্বাতের কারণে মেনে নেওয়া হয় কিসের কারণে মহাব্বতের কারণে আমার মাওদায় বল যুক্তি নাই কোনো যুক্তি নাই কোনো তর্ক নাই কিসের জন্য এইটা হইলো কিসের জন্য এই কথা হইল অজুর পানি সম্পর্কে মাথা গেল দেখা যায় যুক্তি তর্কের মধ্যে আমরা বুঝিয়া যাই যদি আপনি তাইয়ামুমের মাথা লাগান সেখানে যুক্তি তর্কের মধ্যে আমরা বুঝিয়া যাই কি এরকম আছে কি নাই বেইমান বানাই দেবে আপনি একজন বৈজ্ঞানিক হয়ে যাবেন আপনি শরিয়াত চলতে পারবেন না বরং শরীয়তে মোহাম্মদ আলহ্লাম মহাব্বাতে থাকতে হবে আবার আকলও থাকতে হবে কি কথা ঠিক না আমরা মারফতের মধ্যে আছি আমরা মধ্যে নাই তুমি একটা পাগল কেউ যদি বলে হুজুর আমাকে ছেলে ও যদি বলা হয় বিবাহ করছে বিবাহ করতে চাই না আমাকে ছেলে দেন আপনাকে ছেলে দেওয়া যাবে আমাকে আম দেন আমাকে বাচ্চার আশা করা যায় না যেরকম গাছ ছাড়া ফলের আশা করা যায় না যেরকম দুধ ছাড়া মাখন আশা করা যায় না ঠিক টুকুর শরিয়াব ব্যতীতের মারে ফাতে ইলাই আশা করা যায় না এটা সম্ভব না আপনার মারেফাট আসবে না থাকে থাকতে পারবে না কিন্তু না ঠিক না তাহলে মারেফত আসবে এবারতের মধ্যে মারেফত আসবে কিসের মধ্যে তার নামাজের মধ্যে তো মারেফাট আসবে রোজার মধ্যে তো মারেফাট আসবে জিকিরের মধ্যে তো মারেফাট আসবে মনে হয় তুমি আল্লাহকে দেখতেন তুমি এবাদতই করলাম তুমি আল্লাহ দেখবা কিভাবে বেশ ভালো কথা তুমি এবাদতের মধ্যেই নেই তোমার মধ্যে মারফত আসবে কিসের মধ্যে আমাকে বলো তুমি নামাজের মধ্যেই নাই তোমার আসবে কিভাবে রুহু কিভাবে আসবে শরিয়ার যদি না থাকে দেহই যদি না থাকে দেহই না থাকলে সেখানে কোন অস্তিত্ব প্রমাণ ভুটা দুনিয়ার মধ্যে কিছুর মধ্যে নাই কিসের জড়া বস্তু কিসের বস্তু বস্তু কোনো জিনিসের মধ্যে কোনো অস্তিত্ব থাকতে গেলে তার সিসিয়া লাগেন একটা পোকা ছোট থেকে ছোট হোক তার মধ্যে রু থাকতে গেলে পোকার শরীরের অস্তিত্ব লাগবে একটা গাছ যাটা থাকতে গেলে তার মধ্যে গাছের অস্তিত্ব লাগবে একটা ফল যা থাকতে গেলে তার ফলের অস্তিত্ব লাগবে একজন মানুষ যাতে থাকতে গেলে তার শরীরের অস্তিত্ব লাগবে শরীরের এই দেহ বাহ্যিক জিনিসের অস্তিত্ব ব্যতীত গোপনীয় যে জিনিস এই জিনিসের অস্তিত্ব লাভ করা যায় না ঠিক শরীরের যে আমলগুলি আছে এই আমলগুলি না করা পর্যন্ত সেখানে মার হওয়া তার অস্তিত্বই লাভ করা যায় না এটা সম্ভবই না আহ আমের তো দুই প্রকার যে সমস্তাকুনের করেন যেমন সূর্যকে বলছে কোন সূর্য চলতেছে আসমানকে বলছে কোনাকুন সূর্য ওই অবস্থায় আসমান সেই অবস্থায় আছে আল্লাহ কুন বাস কোনাকুন প্রাণী সেই অবস্থায় চলতেছে একটা আওয়ামের তকবি হন সিয়া তুলে পরিচালনা করা্লা তার উপরে যে কানুন বা আহকাম নাভেল করছেন যে কানুন বা হকাম পালন করা সম্পূর্ণ বমিয়ার বন্দা ইচ্ছা করে পালন করতেও পারে নাও করতে পারে পালনীয় কানুন যদি বন্দা পালন করে নিঃসদ্বীয় কানুন গুলি যদি বন্দা বিরত থাকে বন্দা কি হয়ে যায় মোমেন হয়ে যায় সদেহীন হয়ে যায় হয়ে যায় আবিদিন হয়ে যায় ফলশ্রুত বন্দার জানাতে চলে যায় আর করণীয় আকাঙ্ক্ষি কানুন গুলি নিয়ম পদ্ধতি গুলি যদি বন্দা পালন না করে বর্জনীয় নিয়মা বর্জন না করে এই ফাসিকুন উল্লাসনের অনেক সময় কাফের মুরা ধরুন হয়ে যায় জলেম হয়ে যায় বন্দা প্রভৃতি কোথায় তুলে যায় জাহান নামে তুলে যায় করণীয় এবং বর্জনীয় কাজগুলি যদি বন্দা বর্জন না করে করণীয় কাজগুলো না করে যে বন্ধা বর্জন না করে তাকলিফি কি বলেন কি জোরে বলেন এখানে আর প্রশ্নের জবাব খুব ভালো মনে রাখতে হবে এই আহকামগুলি পালন করা কার ইচ্ছা বন্দা বলেন কার বন্ধ ইচ্ছে পালন করতেও পারে বলেন করতেও পারে আমি এই প্রশ্নের জবাবের দ্বারা ওই সমস্ত ভাইদের প্রশ্নের জবাব দিতে চাই যারা মনে করেন হুজুর আল্লাহ নামাজ পড়েন নামাজ করতাম আল্লাহ নামাজ পড়েন আমি কেমন নামাজ করি আল্লাহ রোজা রাখাইলে আমি রোজা রাখতাম আল্লাহ রোজা রাখাই না আমি কেমন রোজা রাখবেন এরকম একদম আসে কি নাই আমি ওই সমস্ত ভাইদেরকে এই জবাব দিতে চাই এই কাজগুলি করা এবং না করা সম্পূর্ণ বন্দরের ইচ্ছার ইচ্ছা শক্তি পাইয়া কি আমার হুকুম মানে কি আমার হুকুম আল্লাফার কিন্তু ইচ্ছা করলে ইচ্ছা শক্তি রহিত করতে পারতেন যেমন আমি কত হায়াত পাব এটা আমার ইচ্ছা শক্তি না আমি কতদিন সুস্থ থাকব এটা আমার ইচ্ছা শক্তি না আমি কি আমি শক্তি না আমার মৃত্যু হবে যেটা আমার ইচ্ছার বাহিরে কিন্তু আল্লাপা পব এমন কিছু কাজ আমার উপরে দাম করতেন যেগুলো আমার ইচ্ছার আওতা দিনের মধ্যে কি আপনি সুন্দর হবেন না কালো হবেন এটাকে আপনি ইচ্ছার মধ্যে আপনার ছাঁটো হবেন না লম্বা হবেন আপনার ইচ্ছার মধ্যে আপনার দরি হবেন না গরিব হবেন এটা আপনার ইচ্ছার মধ্যে তাহলে দেখা গেল আমার মধ্যে দুইটা জিনিস আছে একটা জিনিস আমার ইচ্ছা শক্তির বাহিরে আর কিছু জিনিস আছে আমার ইচ্ছা শক্তির মধ্যে ইচ্ছা শক্তির মধ্যে যেই জিনিসগুলি আছে আল্লাহ ইচ্ছা করল সেই ইচ্ছা শক্তিও রহিত করতে পারতেন কিন্তু কেন রহিত করেন নাই লিয়া বোয়া আমালা আমি পরীক্ষা করতে চাই আমার করা এবং না আমার মধ্যে নামাজ পড়ারও শক্তি আছে রোজা নামাজ না পড়ারও শক্তি আছে রোজা রাখারও শক্তি আছে রোজা রাখারও শক্তি আছে পর্দা করারও শক্তি আছে পর্দা না করারও শক্তি আছে জিকির করারও শক্তি কে রোজা রাখো কে রোজা রাখো না কে পর্দা করো কে পদা করো না আমার ইচ্ছা শক্তি অনুযায়ী আমার হুকুম অনুযায়ী যাই চলবি আমি খুশি হতে তোকে জান্নাত দিয়ে দেবো আমি খুশি হয়ে গেছি আমি খুব খুশি হয়ে গেছি তোর মধ্যে করারও শক্তি ছিল না করারও শক্তি ছিল কিন্তু তুই আমার কথা মান আমি খুশি হয়ে গেছি কি কথা ঠিক না কি ইচ্ছা শক্তি আসে কি নাই কেন কেন পরীক্ষা করার জন্য জোরে বলেন জোরে বলেন কেন এই ইচ্ছা শক্তি আল্লাফাক রহিত করতে পাঁচ দিনতে পারতো না থেকে আল্লাফাক রব আলী রহিত করে ভালো নবী ইচ্ছা করলে গুণা করতে পারে না আল্লাহ আগামী আমার নামাজ বাড়বে তুমি নামাজ পড়বে না তুমি দেখা যায় পরের দিন সদরের নামাজ পড়তাম এর ইচ্ছা সত্যি ইচ্ছা করলেই সে ব্যক্তি নামাজ খাজা করতে পারবে না এর আল্লাহ উঠে আসে নবীদের থেকে আল্লাহ গুনা সমস্ত সমস্ত পদ্ধতি প্রক্রিয়া হাওয়াই না যেমন আল্লাহ করলে আমাদের ইচ্ছা শক্তি উঠাইয়া নিতে পারতেন কিন্তু পরীক্ষা থাকতো না কি কথা ঠিক না কি থাকতো না এর নাম আওয়ামের তাকলিফি এই আওয়ামের তাকলিফি আমার তিনটা সাইকাস ইমানের সাথে সম্পৃক্ত বা এলমে সাউ বিভিন্ন নামে অবহিত করি সবই কিন্তু সমষ্টি কি বলা হয় শরীয় তাকলে সমষ্টি কি বলা হয় জোরে বলেন কালাম হোক চাই সেট এলমুল হোক না কেন এই তিনটা জিনিস হলো যেমন কি কথা ঠিক না এইটার নাম কি এইটার নাম কি এইটার নাম কি এইটার নাম কি এগুলি সবের শরীরের অংশ সবে কি এই সব অংশ মিল্লা তার নাম হলো শরীল মানুষ ঠিক তাদের শরিয়াতে সবই অংশুল কালাম হোকা হোক এলমুল হোক এগুলি কিছু থেকে বাহিরে না কিন্তু কি হয় কি হয় না এক এক সময় এক এক জিনিসের নাম হয় যেমন ধরেন আমরা উদাহরণ দিয়ে বলতে পারি এটা বাস এটা কি খাড়া করছেন নাম কি হয়ে গেছে যখন আগ্রহ করছেন কি হয়ে গেছে আবার যখন আড়ার নিচে আড়ার নিচে কি হয়ে গেছে পাই হয়ে গেছে তো একই বাস এক এক জায়গায় সেট হওয়ার কারণে নাম এক এক পরিবর্তন হয়ে যায় ঠিক তবরূপ শরিয়াতের বিভিন্ন সাইট গুলি এক এক জায়গায় এক এক জায়গায় সিট হওয়ার কারণে এক একটা নাম এক এক হয়ে যায় আচ্ছা সবই সরিয়াতের অংশ সবই কিছুর অংশ শরিয়াতের অংশ এটা সরিয়াতে কিছুই বাহিরে না এটা সরিয়ার কিছুই বাহিরে না ইলমুল কালাম ইলমুল ইলম তাসুক আমরা সুপ থেকে বলি না সুপ থেকে বললো যথেষ্ট সুপ মানি পশ্মি আর এই তাসাউব শব্দের প্রথম আবিষ্কার হয় সুফিয়ান সাউর দ্বিতীয় হিজড়িতে দুইশো হিজড়িতে সাউর প্রথম ব্যক্তিকে সুফি বলে অবহিত করা হয় আমরা মানে পরিষ্কার অতি পরিষ্কার যাই হোক আজকে এই বিষয় বিষয়ে আলোচনা করবো না তাকিয়া শব্দ অর্থ না পরিষ্কার ঠিক ঠিক না তাক্তিয়া শব্দের অর্থ কি তা তো পরিষ্কার যেহেতু লাজম এটা হইল লাজম না মোতাব্দি এটা হলো মোতাব্দি একা একা তাত্তিয়া নাচ করা যায় না আর একজনের দ্বারা তাক্তিয়া নাচ করতে হয় তাস্তিয়া শব্দের অর্থ হলো পরিষ্কার পরিষ্কার হওয়া পরিষ্কার করা টাকাও শব্দের অর্থ হলো পরিষ্কার হওয়া পরিষ্কার কি করা কি ঠিক না তাহলে শরিয়াত বলা হয় আওয়ামের তাকলিফি সমষ্টিকে তরিকা কাকে বলা হয় এই শরিয়াতের উপরে চলার জন্য যেই পদ্ধতি যে পন্থা কোরআন এবং হাজিফকে মন্তর কইরা। আবিষ্কার করা হয় কাকেই বলা হয় তরিকা তরিকা মানে রাস্তা পদ্ধতি পানুন শব্দ হলো কানুন নিয়ম পদ্ধতি তরিকা শব্দের অর্থ হলো কানুন পদ্ধতি রাস্তা তরিকা মানে কি জোরে বলেন তাহলে সরিয়াত চলার জন্য কিসের উপরে জোরে বলেন সরিয়াত চলার জন্য যেই পদ্ধতি যেই পন্থা আবিষ্কার করা হয় কোরআন এবং সারিফের দৃষ্টিতে তাকে বলা হয় জোরে বলেন এখন বলব তরিকা পাইলেন কই তরিকা পাইস তোমার মাথার মধ্যে তোমার মাথার মধ্যে আমি বলবো মাদ্রাসা আসলো কোথার থেকে সাত ঘন্টা আসলো কোথার থেকে নাহু আসলো কোথার থেকে মিজান আসলো কোথার থেকে ফেকা আসলো কোথার থেকে মানতে আসলো কোথার থেকে আগব আসলো কোথার থেকে কি কথা ঠিক না যেরকম নাহু এটা পদ্ধতি আরবি শিখার জন্য मानते पद्धतिबी शिखार जो प्रत्येक कानूनी केतब पद्धतर केतब जार द्वारा हादिस कुरान के पढ़ाई से पद्धति आविष्कार करें बेदात ना तो जै पद्धतर माध्यम माओलार परिचय पाया जाए पद केद क्या बेदात हो कारण काम सात घंटा कई तुम्हें मासे परीक्षा दी तुम्हें पाइस कोथाए আবিষ্কার করা হয়েছে সরিয়াতে চলার জন্য ইসলামকে কবুল করার জন্য ইসলামকে গ্রহণ করার জন্য ইসলামে চলার জন্য কাজে এই পদ্ধতি কি হবে না বেদান হবে না যদি হ্যাঁ না আর এই তরিকা শরিয়াতে চলার উপরে আল্লাহ রবীন্দিনের আওয়ামের তাকবিনের মানে সৃজন চলা গঠনের বিভিন্ন রহস্য অন্তরের মধ্যে জাগ্রত হয় এই তরীটা সরিয়ে চলার পরে তাকে বলে হাকি তৎ ঠুগে আন কি তৎ ঠুগে আন হাকি মাওলাক তাকে বলে হাকি এলমে হাকিফত আর এলমে হাকিফত এলমে তার এলমে শরিয় চলার পরে আল্লাহের জার আউসাঁপের অনেক নূর তার অন্তরের মধ্যে জাগ্রত হয় তাকে বলা হয় তা কি বলা হয় এই এক অবস্থা হয় তখন বন্ধার সবকিছু রেজায় মাওলা সবকিছু কি হয়ে যায় রেজায় মাওলা রেজায় মাওলা যা যে অবস্থায় রাখে যেই অবস্থায় রাখা হয় সেই অবস্থায় রাজি থাকে যে ব্যক্তি আল্লাহের ফয়সালের রাজি না যে ব্যক্তি আল্লাহাকে ফয়সালবে না মানলাম ইয়র্দে কাজ হয় আল্লাহাকে ব্যক্তিকে অসুস্থ রাখে কিন্তু মনে মনে বেড়ে আল্লাহ এ ব্যক্তিকে গরিব বানাইছে মনে মনে বেজায় হয়েছে আল্লাহ এ ব্যক্তিকে ঘর দেয় নাই মনে মনে বেজার হয়ে গেছে আল্লাহ এ ব্যক্তি গাড়ি দেয় নাই মনে মনে বেজার হয়ে গেছে না তাহলে মনে করতে হবে তুমি আমার মাওলার উপর পুরে রাজি খুশি হইতে পারো না মাল্লাম ইয়ার ওয়ালাম ইয়াস করলি আত যে ব্যক্তি বন্দা বন্দাকে আল্লাহ করছে দান করছে তারপর আদায় করে না সুখ্রিয়ায় স্বর্ণের খাটের মধ্যে আসি বিভিন্ন পদের খানা আছে আবার কিচ্ছু নাই ঘর নাই বাড়ি নাই খাট পালঙ্গ কিছুই নাই বাসী আলত আলহামদুলিল্লাহ ফকির আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাল্লাম যেই ব্যক্তি আমার আমি যা দান করি তার ওই শক্তি আদায় করে না সেজন্য আমাকে বাদ দিয়ে অন্য কোন রেখা আহু অমানিতে কুর্সির মধ্যে ফরমান যারা মাওলাফাকে বিদার মাওলার সাথে সাক্ষাৎ করার জন্য পছন্দ করে আমার মাওনা তাদের সাথে সাক্ষাৎ দেওয়ার জন্য অপেক্ষায় আছে একবার আমার মাওনাকে সাক্ষাৎ না আমার মাওনা তাদের সাথে সাক্ষাৎ করা আরো সে নিচে লেখা আছে আনা মতিবুমান আপানি ও মোহিবু মান আহাবানি ও মুজিব মান দানি মুস্তাকিমাই আরো আনা আপনি আমার অনুগত বন্দার পুকুর আমি অনুগ্রহ করে থাকি আহাব্বানি যে আমাকে মোহাম্বাত তাকে মোহাম্বাত করি মুজিবু মান দি আর যে আমাকে ডাকে আনি তার ডাকে সারা দিয়া দেয় মুস্তাক লিমাই আস্তকরণী অনুগ্রত অনুগ্রহ করে থাকে যদি মাওলার মোহাম্মাত নিয়া মাওলার এসকে এবং মারেফাত দুনিয়ার থেকে বিদায় হতে পারি তাহলে আল্লাপাকের বান্দি যখন মৃত্যু আসার খেয়ে করিয়া যাইবে আল্লাহ বলবে জান্নাত কামাই করছে বাড়ি ঘর সারিয়া চরমান ময়দানে শুইয়াছে ভয় উপেক্ষা করিয়া চরমে হাজির আমারছে কোন ভয় তাদেরকে ফিরাইয়া রাখতে পারে নাই আর আমের খাট পরিবর্তন করিয়া বালুর বিয়া ফেরাউনের বাসায় সারিয়ে দিছে ফেরাউন বলে আসিয়া তুমি আমার স্ত্রী আমি তোমার স্বামী আমি তো রব্বান আর রব্ব আমি বড় খোদা দাবি করছি আসিয়া তুমি আমাকে খোদা না মানো কে আমাকে খোদা মানবে তুমি আমাকে প্রথম খোদা মানবা এরপরে সবাই আমাকে খোদা মানবে আসিয়া বলেন স্বামী ফেরাউন আমি তোমাকে স্বামী মানতে পারবো কিন্তু আমি খোদা মানতে পারবো না আমার খোদা তো একজন আমার রব তো একজন আমি তোমাকে স্বামী মানতে পারি আমি খোদা মানতে পারবো না ফেরাউন বলছে আসি আমি তোমাকে আমি তোমাকে খোদা মানতে পারব না আমি বলেন তুমি আমাকে যতই শাস্তি দেও না কেন শাস্তি সহ্য করব আমি তোমাকে খোদা মানতে পারব না ফেরাউন অর্ডার করছে কে বাহিরে নিয়ে যাও উত্তপ্ত বাড়ির মধ্যে তাকে সয়া দাও উত্তপ্ত বাড়ির মধ্যে পাথর চাবা দিয়া ফেলাই রোদ অবস্থায় আছে আর সহ্য করতে পারে না আর সহ্য করতে পারে না শুধু মুখে আহাদ হাত আহাত ডাকতে আলাইয়া কাটতে আসে এরপরও ফেরাউন জলে সহ্য করতে পারে না তাকে আরো শাস্তি দেওয়ার করা হইছে কিন্তু কিভাবে চড়ানো হবে সমস্ত মানুষের স্বামীর সাথে উল্লো করাইয়া ফেলানো হয়েছে মাওবাকে পাওয়ার জন্য কি ত্যাগ করছে মাওলাকে পাওয়ার জন্য কি ত্যাগ করলাম আর আশি আলাই সালাম তোরা মা কি ত্যাগ করছে সমস্ত মানুষের সামনে উলঙ্গো হয়েছে বাম পায়ের মধ্যে প্যারাগ লাগাইয়া দেওয়া হয়েছে এই সময় হজর মুস আলাই সালাম আসি আলাই সালু আসলাম কাপ থেকে রং করছে আরাম আয়েস খাটের পরিবর্তে সমস্ত মানুষের সামনে উলঙ্গ হওয়ার এই বিএনপি কবল করলাম আরাম আয়েসের পরিবর্তে হাত পাড় মধ্যে প্যারা আমি গ্রহণ করলাম তোমার দিকে তোমার অপেক্ষা আছে মাওলায় কারিব তোমার অপেক্ষায় আছে এই মুহূর্তে তুমি মাওলার কাছে দোয়া করো মাওলা তোমার দোয়া কবুল করবে طبعا سيالي سلاة واسم اسم انتقائي قاطر رب نليم ذك بيت من الجنة ونزين من فرون وعمليه ونزين من القوم الظالمين مولاري الله رب نليم ذك بيت من الجنة ونزين من فرون وعمليه জানাতের মধ্যে তোমার নিকটে আমার ঘর জান্নাতের মধ্যে তোমার নিকট একটা ঘর বানাইয়া দাও যদি জান্নাতের মধ্যে গিয়া তোমাকে আমি না দেখে দেখ আমাদের জাহান্না ভুইয়া যাইবে যদি জান্নাতের মধ্যে তোমার বিদা লাভ না হয় আমি তো জান্নাত আমি একটা ঘর চাই যেই ঘর থেকে আমি সবসময় তোমাকে জানতে পারবো তফসিলের খেতাবের মধ্যে আসে আসি সালাম আসলাম দোয়াপার সাথে সাথে আল্লাহ বলে আসি আসমান দিকে টাকা তুই জান্নার দিকে টাকা দুজন দেখেছে এত অবস্থায় নিয়ে গেছে একজন আছে ঈসা আল্লাহ সালাতাম ওই জান্নাত দেখা সাথে সাথে জান্নাত দিকে রুডে এমন ভাবে দৌড় দুিয়ার কোনো কষ্ট অনুভব করতে পার্ল কি মোহমেন বন্ধ বন্ধুরা যখন মৃত্যুর আসার খেয়া করিয়া যাইব তা গেলো আল্লাহি বৌমাল আল্লাহ তাহা জানো বন্দা মান্দে দেখবে জান্নাতের সমস্ত দরজরি টাস্টাস খুলিয়া গেছে একের পর এক জান্ন হইতে আছে আর ফ্রেস আল্লাহ তাহার জন্য তোমাদের কোন ভয় নাই কোনো চিন্তা নাই কোন জান কামাই সেই জান্নাত ওই জান দেখা সারস্লা পাগলের মতো আল্লাহের বান্দা বান্দাবান্দি কোনো কিছু ত্যাগ করতে পারবে না কবরে যাবার সরাসরি আল্লাহ বলবো জানাল জাননা এ ফেরে আমার পাগলদের গার মধ্যে জান্নাতের পোশাক লাগাই ওদের থেকে জান্নাদের বিছানা বিঠায় আছে জান্নাতের না আসবে আমাদের খবরটা ধরিয়ে দেবে আল্লাহ কেয়ামতের মজা আল্লাভকের মোমেন বান্দামান্দিরা উঠবে يا هو لا يخذل الله النبي والذين آمنوا ما نورهم يسبق بين ايديهم وبأيمانهم يقولون ربنا اكمل لنا نورنا واغفر لنا انك على كل شيء قدير قيامته ميدان الله اكبر مؤمن বান্দাবান্দরা উঠবে কিসের কিয়ামতের ময়দান কিসের বিচার কিসের হাশর কিসের নাশর কিজার ফোসরাত الله اكبر তাদের ডাইনে নূর বামে নূর সামনে নূর পিছনে নুর নূরের মধ্যে দৌড়াই বল মাওলাই কয় আমার মাউলয়াছা দাই দিবাই মানি ইয়াকুনের দিব না নূরে না ইন্দালে কুল্লি সহিত কবি الولاي مدير دوري براما عليكو يا الله من حب لقاء الله حب الله لقاه ومن كره لقاء الله كره الله لقاه وإن منكم اللواردها كان على ربك حتما مقضية ثم ننزل الذين ابتقوا ونظروا الظالمين فيها تسية পুলস রাত এক সেকেন্ডে পার হইয়া যাইবে আমি তোমাদের সাথে যে ওয়াদা করছি যে ওয়াদাকে আমি পালন করছি নাকি তখন জাননা থেকে মাওলার তোমরা যে যে ওয়াদা করছো তার অনেক বেশি আমরা পাইয়া গেছি কিন্তু একটা ওয়াদা এখনো তুমি পালন করো নাই তখন আল্লাহ আমি বন্দরের সাথে ওয়াদা করছিলাম জাননাথের মধ্যে তাদের সাথে দেখা করব কিন্তু ফেরেজতারা আমি এখন আমার বন্দার সাথে দেখা করি নাই এ ফেরেজারা নূরের পর্দা উঠে যাবে সত্যি প্রত্যেকে প্রত্যেকের স্থান থেকে আমার মাওলাকে দেখতে পারবে সাঁতারা আল্লাহ। আমার মাওলাকে দেখার সবাই ফেজা করিয়া যাইবে ফেজার দার মধ্যে চল্লিশ হাজার বছর কাটিয়া যাইবে লালকের মেন বান্ধবানো করতে পারবে না سلام من قوله من رب الرحيم مولا ترقب السلامتي انا من قوله من رب سلام من من رب الرحيم مولا ترقب السلامتي ارشام অশান্তি কি দিন কোনোদিন দেখাল মাধ্যম দুনিয়া মধ্যে বহু বাধা বহু নিষেধ বহু আদেশ বহু নিষেধ মাংস এই নামাজ পড়াই লাগবে নামাজ ছাড়া যাবে না এই রোজা রাখাই লাগবে রোজা ছাড়া যাবে না এই পর্দা করাই লাগবে পর্দা ছাড়া যাবে না এই হালাল হারাম হবে হারাম খাওয়া যাবে না দুনিয়ার মধ্যে দাঁড়ি কাটাই যাবে না দাঁড়িয়ে রাখতে হয় এইটা মা মাটাই দুনিয়ার মধ্যে বহুত আদেশ মাংস বহুত নিষেধ মাংস বহুত মনের বিরুদ্ধে কাজ করছো মা তার স্তাহী এখনো দেশ নাই এখন কোন নিষেধ নাই করাই লাগবে করাই যাবে না এখন আর কিছু নাই মনে যা যা করো মনে যাস করল্লাহ তুমি কবুল করিও না তুমি কবুল করিও না কিন্তু খুদা না গাছ খুদা না গাছ গুণাগার হয়ে আমার মাওলার কবরে যাও এ نفرمان ارداله ای حرام کنه ارداله شنوی توی ازایی مانوان ناموان با تو بی بوز بر تو بر مولای بوز به نفرمان بادمج به ایمان زخون میتو بزنه ازار که یا توی ازایی به اللہ فکر باب کون جهنم کبای کسی روز جهنم تا دخایی در آدن نفرمان بادمج به ایمان আল্লাহ তুমি মাফ করে আস বাবার বিপক দেখলে মানুষের হল থাকে না যেরকম কোন উৎসাহ বিল্ডিং এর নিচে আগুন লাগলে কে কার আগে বের হবে পারাপার থেকে মানুষ বেশি মারা যায় কোন লঞ্চ দেবার শুরু করলে কে কার আগে বের হবে পারাপারিকর থেকে মানুষ বেশি মারা যায় নাফার মান বদলাগবে মা যখন দেখবে আজরাইলের মাথা আসলে পাওদার জমিনে এখন মাসিকার এখন মাঝ দিবে নীল রঙের দিগির মধ্যে বড় বড় দুইটা চক্ষু তার সমস্ত গার মধ্যে কালো কালো বিশাল বিশাল পশব সমস্ত গার পশবের গোড়া দিয়ে শুধু আগুনের ধীরকে আসে এই অবস্থা থেকে আর না পারবে রু আর সহ্য করতে পারবে না থাকা কাঁপে থাকবে আজ সালাতাম গসইয়া রুটার উপরে এমন ওরা আবার کنه کلی زر راز بلی سیریاس ای حرام کنه داله را ای به نمازی حرام کنه داله را باب نشه داله را باباره قبر در مولک نانیه مولک قبر زیومه কেয়ামতের মোড়াকাবা করার সময় পাইলানা আমার অনুরোধ থাকবে কয়েকটা মিনিটের জন্য দুনিয়ার চিন্তা দূর করিয়াটা কেয়ামতের মোরাখাবা করিয়া দেখো আজকে দুনিয়া থেকে সূর্য নয় কুটি তিরিশ লক্ষ মাইল দূরে এই নয় কুটি তিরিশ লক্ষ মাইল দূরের থেকে গরমের দিনে সূর্য যখন গরম দেওয়া শুরু করে সূর্যের গরমে দুই তিন ফিট পুকুরের পানি গরম হইয়া যায় রাস্তার ফির গলিয়া যায় কোনো একটা মানুষকে হাত পাও বাঁধিয়া টিনের চালের ফালাইয়া দিলে এক ঘন্টা পরে সব মারা যাবে নয় কোটি 30 লক্ষ মাইল দূরের সূর্যের গরমে যে পানি গরম হয়ে যাইতে পারে মানুষ মারা যাইতে পারে বালু থপ থপ হয়ে যাইতে পারে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ইতুসা সূর্যটাকে এক হাতবা সোয়াদ মাথা বড় বুর করেপালাইয়া দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকলি ওই সূর্য तौर मध्ये जतो गरम असे समस्त गरम सरीया दे ना फरमाने बुजुर्गानी मौला केमन सूरज मौलार हुकुम बईये मंदरे गरम देआ सुरू करबे सूरजर गरमे माथा तज तज फाटिया जाईबे मोगज भातेर मधू उठले देखबेन ना केवम मुख देआ मोगज गलिया गलिया মানুষ দাঁড়াইতে পারবে না মানুষ শুধু লাফাইতে থাকবে এক একটা জাহান নামের গলার মধ্যে সত্তর হাজার সিকাল লাগানো হবে এক একটা সিকালের মধ্যে সত্তর হাজার ফেরেসারা থাকবে ওই ফেরেসারা জাহান নাম ধরিয়ে রাখতে পারবে না জাহান নামের আওয়াজে কেয়ামতের মাঝে না থর থর থর থর কাঁদতে থাকবে الله فكلمه ساكرم ودفرمان تكاد تميز من, من الغيذ كلما ألكي فيها فوز سألهم خزنتها على مياتكم نظير قالوا بلى قد جاءنا نظير فكذبنا وكلما نزل الله من شيء إن أنت بالله في ضلال كبير وقال لو كنا نسمع وناكلم ما كنا في اصحاب صيد اكএকটা জাহান্নামে আর একটা জাহান্নামে খাইয়া ফরাইবে একটা জাহান্নামে রাবউ নুইবে এক পায়রো নউসাউয়া শশ جناب محمد رسول الله صلى الله عليه وسلم বল তোমার কম খাইয়া বলতে আছি আজকে জাহান নাম একটা উম্মাদ খেয়াল খাইয়া ফেলায় আমি কিন্তু তোমার আমি জান্নের মধ্যে আল্লাহ রেসার যেই না কে আমি এত নিয়ে মাছ খাওয়াইছি একটা মুরগি জবাই দিয়া ফেলাই মুরগিটা কত লাফালাভি করছে খা খেজন্যই হালাল করছিস আমার কথা মানে নাই আগুনে হবে না আগুনকে আবারও জ্বালাইতে থাক আবার এক বছর পর্যন্ত আগুনকে জ্বালাইতে জ্বালাইতে আগুন একেবারে সাদা পরিষ্কার সাদা হয়ে গেছে একটা গরুর বাচ্চা বান্দিয়া রাখছে গরুর বাচ্চারা একবার শুয়েছে আর একবার দাঁড়াইছে হাম্বা খা ডাক দিয়েছে মনে হয় না বললাম মা গো গলার শুকিয়ে রাখেছে আগুনে হবে না আগুন আরো জ্বালাইছে থাক আবার এক পর্যন্ত আগুন জ্বালাইছে জ্বালাইছে জ্বালাইছে জ্বালাইছে সাতটা সব আগুনে একেবারে বোঝলামতো সাও গাছ একেবারে আমাবস্যার অন্ধকারের তোর কালো যাবে মধ্যে জোর চলিয়ে আসছে অল্লা এক একটা যাহান নামে লোকের গাছ চামড়া হাত মোটা হয়ে যাবে আবু ফরমান একজন মানুষ তিন দিন পর্যন্ত হাসলে যেই পরিমানে দূরে যাইতে পারে জাহান নাম লোকের গায়ের চামড়াই পরিমাণের মোটা হইয়া যাবে নিশের দাঁতের দাঁতের উপরের দিকে কপার উপরে মতো জিপরা নামিস তার মধ্যে ঝুলিয়া ফুড়িয়া যাইবে এরপরে যান নামে জাহান নামে জলসে জলসে বিয়াল্লিশ গজ মোটা চামড়া করিয়া যাব আবার নতুন আবার করিয়া যাইবে বাবার পারবি ওই জাহান নামের এক থেকে না যাবো তো সজ পারব না কাজ সর্বনায় আইসে আমন ভাবে তবা কর And when he came to prayer, and after he wanted, and after a while net young men. And the hating and living Muéra Sem Ashara. No Allah <laughs> and la iraha illallah la iraha